আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি মশলা নিয়ে সেটা হচ্ছে আজানের সঠিক পদ্ধতি আজাদামতের পদ্ধতি কয়েকটি বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে তার মধ্যে বিশেষ করে আবু আল যেখানে আজান শিক্ষা দিয়েছেন রসুল আকরম তাকে বলেছেন আল্লাহ আকবর চারবার এবং আসাদু আল্লাহ আসাদু আল্লাহ রসুল্লাহ রসুল্লাহ মাজার মধ্যে এসেছে সাত শত আট নম্বর হাদিস এবং যে পদ্ধতি সেটা এইভাবে এসেছে যে দুইবার আল্লাহ আকবর বলবে আল্লাহ আকরাল তারপর আস اشهد ان محمد رسول الله এক গলে একবার বলবে হাইয়া আলাসসালাহ হাইয়া আলাসসালাহ একবার একবার বলবে الصلاة কামাতুসসালাহ কদ কামাতুসসালাহ এটা আবার দুই বার বলবে তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার সেটাও দুই বার বলবে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আনাস রাদিয়াল্লাহু হাদিস ইন উল্লেখ আছে তিনি বলেন যে বেলাম বলেন সেটা আর বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল বলতে হবে হম এটা হচ্ছে নিয়ম তো আপনার এটা হচ্ছে আসল নিয়ম হ্যাঁ কিন্তু আজানের আপনার যেই কথাটা বললাম এবং একামাতের এটা হচ্ছে প্রসিদ্ধ এবং পুরো বিশ্বের মধ্যে বর্তমানে মৃত্যু পর্যন্ত তিনি রসুলের সাথে সফরের মধ্যে দিনে থাকা অবস্থায় সর্বাবস্থায় তিনি তার মজারি করেছেন সুতরাং তাকে এইভাবে আদেশ করা হয়েছে যেটা আমরা হজরত আলাসিনসুলের খাদন থেকে শুনতে পেয়েছি কিন্তু যদি আজানের মধ্যে সেটাও করা যেতে পারে একামতকে যদি এরকম আজান হয় তার একামত কিন্তু আপনার ডাবল হবে ওই আজানের মতো যেরকম আমাদের দেশে দেওয়া হয় এটা হইলে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে বলা হয় এটাকে जब खिचड़ी एक रकम अर्धेक मान मोटामुटी मूल सपर्ट पा जाए तक इन झामला समस्या सृष्टि कर मानना क्या झमेारेपर नर्जिया हादिसा হম এটাকে আবার এটা দুইবার বলবে যে আপনার সালাত ঘুমের চেতে উত্তম এটা দুইবার বলবে এটাকে বলা হয় এটা সাধারণত দিকে হুইবে মানে আবার একই কথাকে আবার রিপিট করে অন্য ঢঙ্গে বলা যেমন আগে বলা হয়েছে সালাতের দিকে আহ্বান করা হয়েছে হাইয়ার্লা হাইয়ারসোল্লাহ বলে তার এটাকে আরো মজবুত করার জন্য সকালে যেন আসল নেন এই হাদিসটা নাসাইয়ের মধ্যে এসেছে হম আপনার দুই নম্বর পৃষ্ঠা দুই নম্বর খন্ড সাত বা আট নম্বর পৃষ্ঠা এবং নাসাইর মধ্যে হাদিসের নম্বর আছে বরং যারা সঠিকটা বুঝে তারা তাদের মতো করে আজান দিবে সঠিকভাবে যেরকম আমাদের দেশে অনেকগুলো মসজিদে এরকম চালু আছে হম বিশেষ করে আপনার আলাদের সমাজের মধ্যে চালু আছে সুতরাং যারা পারবে নিয়ে দ্বন্দ্ব লাগাতে যাবে না যদি সোজা ভাবে গুজারে তারা মেনে নেয় ভালো আর না হয় না এটা নিয়ে দ্বন্দ্ব করা উচিত নয় আল্লাহ জেন আমাদেরকে সঠিকটা বুঝে আমার করা তো কি দান করুন